অনুপ্রাশির দিন হাসি মুখে অমলিনী সংস্কৃতি আদর্শে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে উঁচু করে রাখিবে বন্ধুরা সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস তোমাদের মাঝে আবারও নিয়ে এসেছে ক্ষুদে শিল্পীদের কণ্ঠে এক মন মাতানো আয়োজন রূপালী শিশির ভোরের রূপালী শিশিরের মতো এই গানগুলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে